বিস্মিল্লি রহ্মান লা পারহ্ম নিহী লোসিমুহল বালদ সবু অকি রাই আহ লু আহ লুব আয়হ সবুম আহ হই ফল কম্লা কব্লা কব ফব উ ইউম সচিম কর মিনীনুচ মবী ও সৌ বিলহম উল ইমিম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 الله بعد ওষদরী ওষুধ وما রসুল لقد خلقنا ওমবহল في كبد আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হে দায় করেছেন যাবতীয় প্রশংসা আল্লাহ রবুল আলামিন। তার জমিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জমিন জমিনুল মক্ৰমা আলবাদুল আমিন নিরাপদ শহর কে করেছেন এবং সে শ্রেষ্ঠ ভূমিতে সবচেয়ে শ্রেষ্ঠ রাসুল সৈয়দ নুর সালিম খাতামীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে রাসুল করে প্রেরণ করেছেন সে শ্রেষ্ঠ ভূমিতে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ শ্রেষ্ঠ রাসুল যার প্রতি কোরআন করিম নাজিল হয়েছে যাকে আল্লাহ রবুল্লা আলমিন মক্কায় বিজয় দান করেছেন যে বিজয় হচ্ছে সুস্পষ্ট বিজয় जयल्ला अत्याचारी मानवजात इतिहा स्वर्ण अक्षरे लेखार मत इतिहास वाले सुराई बीस आयात रही এই সুরা হচ্ছে মক্কি জীবনে মিবনে হয়েছে শপথ করেছেন এই নিরাপদ শহরের যে শহর হচ্ছে মক্কাতুল মকার যে শহর রয়েছে বেতুল্লাহল হারাম যে শহরের বিশেষ এলাকা হচ্ছে হারাম अर्थात बड़ी मर्जापूर्ण एस कि हराम एहराम अवस्थाई हराम अथवा एहराम एलिका हदूदे हराम हराम विशेष विशेष विषय रहीिद्ध कर ربین مہاند کر শহর বালাত মানে শহর বহু বচন বেলাত জি বেলাত অনেক শহর এটা হচ্ছে শাব্দিক অর্থ কিন্তু দেশকেও বেলাৎ বলা হয় দেশকে কি বলা হয় বেলাত বলা হয় আরবি ভাষায় যেমন আজকাল দৌলা নতুন আরবি মানে কান্ট্রি দেশ তোলাপর্যালাত মানে অনেক শহর বা কয়েকটি শহর আর দেশকেও বেলাত বলা হয় কেন কারণ কয়েকটি শহর বা গ্রামের সমষ্টি হচ্ছে একটি দেশ কয়েকটা শহর অথবা গ্রাম মিলে একটা দেশ হয় এই এই অর্থে দেশের অর্থে ব্যবহারিত হয় যেমন ওখানে দৌলা শব্দ ব্যবহার হবে না বলছি না বাংলা ভাষায় যে দেশে গিয়েছিলাম তো দেশেও বেলাত বালাতি আমার দেশে গেছিলাম আমার শহরে মান আমার দেশে গেছিলাম ঈশ্বরের নাম হচ্ছে আল বালাদ। এই নামকরণ হয়েছে প্রথমে যে শহর বলতে বোঝানো হয়েছে কোন শহরকে মক্কাতুল মক্কার অনেক অনেকগুলি নাম রয়েছে প্রাচীন যুগ থেকে এই নাম রয়েছে মক্কার অনেক নাম রয়েছে তার মধ্যে কোরআনে কেরিমে বেশ কিছু নাম রয়েছে পুরানি ক্যিমের নাম রয়েছে যেমন কি তারপরে এই শহরের নাম হচ্ছে অমুল কোরা সমস্ত শহর এবং গ্রামের মূল বা মা যেহেতু মানুষের মূল হয় সেখান থেকে সবাই বের হয় করা মানে আসলুল করা সমস্ত জনপদের মূল আসল সমস্ত দেশ শহর গ্রামের আসল শহর হচ্ছে মূল করা এর নাম যেতুন অম্মাল করা নাম রয়েছে এই শহরের নাম হচ্ছে আলবালাত যেমন এখানে আল শুধু আলবালাত দেশের মতো দেশ শহরের মতো শহর জি যেমন মানুষের মতো মানুষ আল ইনসান ইনসান মানে যে কোনো মানুষ আল ইনসান মানুষের মতো মানুষ আল ইনসান এই হচ্ছে না জি ঠিক এইরকম এই শহরের নাম হচ্ছে আল বালাদী এই শহরের নাম হচ্ছে আলবালাদ আমিন জি যেমন সুরে তিনে রয়েছে ও তিন ও জৈতুন ও তুরে সিনিন ও হাজাল এটা হচ্ছে আসল অর্থ তার যদি সে অর্থে থাকে কিন্তু সে অর্থে যদি না থাকে তাহলে সেটা হয়তো লা এসছে কিন্তু লায়ের অর্থ নাই এখানে লায়ের অর্থ এখানে নেই যেমন এখানে লাউক যদি লায়ের অর্থ করেন তো অর্থ কি হবে লাউক এই শহরের আমি শপথ করি না তো এই অর্থ তো নাই শুধু এই সুরাতের না সুরাতুল কেয়ামা লাগে কেয়ামতের দিবসের কি করছি অসম করছি শপথ করছি ওখানেও লায়ের অর্থ নেই এখানে লায়ের যে অর্থ নেই অথচ লা এসেছে সেই জন্য মুফাসের গনের দুটো মত এখানে দেখা যায় একটি মত হচ্ছে যে লাটা হচ্ছে লাগবে অতিরিক্ত তো কোরআনে অতিরিক্ত কিছু শব্দ রয়েছে বা অক্ষর রয়েছে অতিরিক্ত কি রয়েছে শব্দ বা অক্ষর রয়েছে কেন রয়েছে বিনা কাজে বিনা কাজে অবশ্যই নেই বিনা কাজে কোনো কিছু বিনা উদ্দেশ্যে কিছু অতিরিক্ত থাকা এটা তো ওয়াসার কোনো আসার কথা নেই তাহলে অতিরিক্ত যে শব্দ রয়েছে যার অর্থ না নিচ্ছিনা অথচ এই লাটা এখানে এসেছে এটাকে বললাম যায়দা অতিরিক্ত এর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যবিহীন না সুতরাং ফালতু না এটা সে উদ্দেশ্যটি হচ্ছে অলংকার জিনা অলংকার কথার কিছু সাজ আছে আছে না জি একজন বলছে শুনলে ঘুম চলে আসবে আর না হইলে বিরক্তি চলে আসবে আর একজন ঘন্টার পর ঘন্টা বলছে আপনাকে ভালো লাগছে ঠিক না কথা একটাই হইতো একটা হাদিস ব্যাখ্যা করছে তফির করছে একটি আয়াত একটি জোরারি তফসির করছে হয় নাকি অবশ্যই तो ये अलंकार अतरिक्त नहीं द्वितिया मत हे ना लर ना अर्थ आशन करा ला तरक् थमेंजल उद्देश्य हम प्रतिपक्ष जो रही है बुझे तो प्रतिपक्ष मैं जर किए बुझानो हम बुझे चाहसे একটা ভুল ধারণা আছে আছে না সেজন্য তো বুঝতে চাইছে না তো এই ভুলের সংশোধন উদ্দেশ্য এই প্রতিপক্ষ যেটা বুঝে আছে বা যেটা বলতে চাইছে যেটা তাদের মনের কথা ভুল কথা সেটা কি করা না করা লা এদের প্রতিপক্ষের যেন তাদের ধ্যান ধারণা বা চিন্তা চেতনা বা তাদের কথার খন্ডন যে তোমরা যেটা বুঝেছ সেটা নয় বা তোমরা যেটা মনে করছো সেটা নয় শোনহাজ আমি এই শহরের শপথ করে বলছি যে এই কথাগুলি ঠিক যে কথাগুলি সম্পর্কে তোমার ভুল ধারণা রাখছো এই কথাগুলি ঠিক আর তোমরা যেটা ধারণা রাখছো সেটা ভুল সেটা তোমাদের উচিত নয়সামাম থেকে বা এর মানে হচ্ছে কসম করা একসাম তাসামেমো যখন বলবেন দারাবাইব থেকে মোজারাত আরবি গ্রামার যারা বুঝেন ওর মানে হচ্ছে ভাগ বন্টন করা মানে ভাগ করা অর্থে চলে গেল শপথ করা কসম করা জি কালি একসাম এই জন্য উকসেমো আছে আকসেমো নেই মত কসমকে আরবিতে কয়েকটি শব্দ দিয়ে ব্যক্ত করা হয় শপথকে শপথ কি বলা হয় কসম বলা হয় যেমন হলফ বলা হয় তোমাদের বাপ দাদার না হলফ নেই তো এটা আরবি শব্দ হলফ জি হেলফ তো হেলফ মানেও শপথ কসম জি আর কসম মানেও কসম শপথ আর আর একটি শব্দ রয়েছে মানে শপথ আপনাকে ক্ষেত্র বুঝতে হবে যে প্রসঙ্গটা কি বলার প্রসঙ্গ কথা কি চলছে এখানে ডানের অর্থ এখানে প্রযোজ্য নাকি এখানে কসমের অর্থ জি এখান থেকেই হাদিসে এসছে আলিয়ামুস আলিয়াম আল গামু ডুবিয়ে দেওয়া শপথ বা ডুবিয়ে দেওয়া কসমিনকার এর আগে বলেছি কিন্তু কথম কত প্রকার তিন তিন প্রকার কে বলছে এত করে তিন প্রকার জি হ্যাঁ তার মধ্যে একটি হচ্ছে মিথ্যা কসম অতীতর কোন কিছু হয়েছে ঘটেছে তার উপর মিথ্যা কসম করা এটা হচ্ছে কসম করবে সে জাননাতে যাবে না এরকম হ্যাঁ মানে তো জানাই আছে তাই না আর বা জানা আছে বাহার ফেজার হ্যাঁ কি এই শহর এই যে এই আর মানে হালালোন মানে হালালোন সহজ ভাষায় বলছি বাংলা বলে পরে বলছি আর হেললোন মানে হলুল থেকে হইতে পারে হলুল থেকে হইতে পারে হালালুন আর হলুলুনে কি পার্থক্য আছে যারা ভালো আরবি বুঝে তারাই বলতে পারে কারো জানা আছে তিনটে কিন্তু হা লাম লাম ধাতু আরবিতে তিনটে অক্ষর লাগে একটা শব্দ তৈরি হতে ফেল বা আইন কালমা লমকালমা বলা হয় তো হা লাম লাম হালা ইহিল হালালা ছিল এখান থেকে হালাল আর হারাম বলছি না হালাল হালাম জি তো হাল্লা হালালান । হালাল হওয়া বা হালাল করা হালাল হওয়া এখানে আর এটা হচ্ছে হাল্লাহুল্ল হলুলন হাল্লাহিল না না বললাম বললাম হলুলান এর মানে কি হয় কে বলতে পারেন হ্যাঁ মিশে মিশে যাওয়া জি হলুল মানে কোনো কিছুতে প্রবেশ করা এমন ভাবে প্রবেশ করা বা মিশে যাওয়া আর পৃথক না করা যায় মিশে যাওয়া মিশে যাওয়ার পরে পৃথক হওয়া যেতে পারে যেমন আপনারা সব একসাথে এক এক হয়ে গেছেন এখানে বসে কিন্তু আলাদা করা যাবে কিনা সবকে এক এক করে সব আলাদা করা যাবে এই রকম একটা একাকার হওয়া আছে লোক যার এখানে যদি নারী থাকতো বলতাম না আপনাকে যদি বলা হয় যে তুই মিশিয়ে দিলে এখন আলাদা করে দে আপনার ক্ষমতা নেই যেমন পানি আর চিনিকে মিশিয়ে দেওয়ার পরে পানি আর লবণ মিশিয়ে দেওয়ার পরে হ্যাঁ পানিতে চা বিশ্বাসী কারণ পীর মুড়িদের দেশ তো আবার ভারত বাংলাদেশ পাকিস্তান বিশেষ করে বাংলাদেশে তো আরো সুযোগ সুবিধা পেয়েছে পীরেরা দেখছে যে বাঙালি জাতি ইসলামকে এত ভালোবাসে খুব সুন্দর তখন এদের শোষণ করেছে সিরকি আঁকিটা দিয়ে আর কত কিজে করেছে আর এইসব দিয়ে কাস আর আর এই সবের ছড়াছড়ি দিয়ে আর হলু লোহা কিন্তু আর যে আমার আট নয় ঘন্টার বক্তব্য আছে তাতে সব কথা বিস্তারিত আলোচনা আছে যাদের কি হক্কানি বলছেন না ওই হকানিদের কিতাবের কথা বলছে তাহলে বাকি যাদের ভণ্ড বলছেন তাদের তো দুর্দশার শেষ নেই কি করে হলুল করে যেমন হুসেন মানুষের হেল্লাজ হচ্ছে এত বড় আল্লাহর অলিএ কামেল ছিল এত বড় আল্লাহর অলিয় কামেল ছিল যে আল্লাহর মধ্যে সে কি করেছে হলুল করেছে বা আল্লাহ তার মধ্যে হলুল করেছে মানে এমন ভাবে মিশে গেছে একাকার হয়ে গেছে যে আল্লাহকে আর হেল্লাজ আলাদা করতে পারছেন না যখন আলাদা করা অসম্ভব যেমন চিনি কে আর পানি কে আর আলাদা করতে পারছেন এখন শরবত হয়ে যাওয়ার পরে ঠিক ওই রকম হয়ে গেছে হুসেন মানুষের হেল্লাজের অবস্থা যখন এই রকমটা হয়ে গেছে তখন সে বলতে শুরু করেছে আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি হক ঠিক আছে আর এই যে কাহিনী এত বড় বড় আপনাদের দেশের আরে বড় হুজুরে কি বললাম সে বড় কাফের হয়েছে আর হেলনা আনাল হক বলে বড় অলি হয়েছে দেখলে কোন আপনাকে পৌঁছে দিল আপনার ধর্মীয় চেতনাকে নিয়ে খেলা করে কিভাবে ইসলামকে আপনারা ছে নিয়ে নিলো যে সৃষ্টি আর স্র হয়ে গেছে সুতরাং এই যেন পীর কে শেষদা করে আল্লাহকে শেষ করা হয় পীরের কথা মানলে আল্লাহর কথা মানা হয় এই এইখান থেকে তখন এখন শাখা প্রশাখা মাসলা বেরোলো পীর যদি বলে যে যাই নামাজ কে মদে ডুবিয়ে নামাজ পড়ো তবু আপত্তি করবেন না আপনি চোখ বন্ধ করে আমল করবেন হক্কানিদের কিতাব আছে না এই যে হেললনের করতে গিয়ে আপনাদের এই কুফরিয়া আকিদার আর কুফরিয়া দিকগুলি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে করে বুঝতে পারেন যে এই কুফরি শিখানো হচ্ছে ধর্মের নামে ধর্মী হলে পোশাক পরে আর ধর্মের মুখোশে আপনাদেরকে আর তাদেরকে আমি আল্লাহলি শয়তানের অলি নিঃসন্দেহ এতে যদি সামান্য সন্দেহ থাকে এত বড় মানুষকে আমি বলবো শয়তানের অলি আমার বলতে সাউ শয়দ তাহলে আপনার ডিমান্ড নেই তাহলে कारण आरोपुर हालाले होते आरोप हलुलिर आल हालाले आसले तफसर आलदा हो जा मान कि মিশে যাওয়া ওয়ান তা প্রবেশ করা নির্বাসিত করেছে বাধ্য করেছে না হলে তোমাকে মেরে ফেলতো তোমার বাড়ি ঘেরাও করেছিল হিজরত করতে হয়েছে ওয়ান তাহলে ই তুমি এই শহরে প্রবেশ করবে শীঘ্রই তুমি এখানে প্রবেশ করবে বিজয়ী হইয়া যাল মসজিদ আল হারামাইনশিন ওয়ান করলাম। এখন যদি হালালুন হাল হালাল সহজ কি অর্থ হলো তাহলে হে নবী তোমার এখানে বসবাস হচ্ছে বৈধ হালাল যেমন যারা এখানে আছেন তারা আইনগত এখানে বৈধ লোক কিনা কিন্তু আপনার একা আছে থাকা হালাল আর অবৈধ মানে অবৈধ মানি তো হারাম ভাই নয় সে আইনগত জাহেজ নয় শরীয়গত সেটা পরের মশলা জি হ্যাঁ আমরা সেটা নিয়ে আলোচনা করছি না হালাল না হারাম বৈধ মানে তুমি অধিকার বেশি রাখো এখানে থাকার তোমার মাতৃভূমি আর এরা কাফেররা নাপাক করে দিয়েছে তাদের সিরকুপুরি দিয়ে তিনশো মূর্তির পূজা দিয়ে কাবার চারিদিকে এরা হচ্ছে অবৈধ এখানে তুমি হালাল দিয়ে দুই নম্বর তফসির হয়ে গেল তিন নম্বর যারা হালাল বলেছেন আরেকটা তফসির করেছেন অন্য দিগন্ত আপনাকে পৌঁছে দিবে মানে কিছুক্ষণের জন্য দিনের কিছু সময়ের জন্য একটা প্রসিদ্ধ মক্কা বিজয় হাদিসের দিকে তফসির আপনাকে নিয়ে চলে গেল মানে তোমার এখানে অস্ত্র ধারণ করা অস্ত্র ধারণ করা লড়াই করা কি হচ্ছে হারাম কি তোমার জন্য হালাল করা হয়েছে ইন্নামা ও নবী মোহাম্মদ বলছেন আমার জন্য একদিনের কিছু সময়ের জন্য যুদ্ধ করা হয়েছে নিশ্চয়ই এই শহরকে এই নগরী আল্লাহ হারাম করেছেন মানে এখানে লড়াই হ্যাঁ ঝগড়া মারামারি অস্ত্র ধারণ হারাম করেছেন কখন থেকে যেই দিন থেকে আকাশ সমূহ এবং জমিন সৃষ্টি করেছে জমিন আসমান যেদিন সৃষ্টি সেই দিন থেকে আল্লাহ ঘোষণা এটা হচ্ছে হারামের এলাকা এখানে অস্ত্র ধারণ করা লড়াই করা চলবে না যদিও বৈধ হোক না কেন কিন্তু আপনার এখানে বৈধ না বাইরে লড়াই করে এই জন্য মক্কাতে দণ্ডবিধান কায়ম করা হয় না হারামের এলাকায় হারামের বাইরে গিয়ে হুদু বাইরে দণ্ডবিধান কায়ম করা হয় যেমন কেশ আছে গলা কাটা যদিও ফোকাহ ইতালাফ রয়েছে যে অপরাধটা বাইরে করেছে না হারামের ভিতরে করেছে একদল বলছেন হারামের ভিতরে যদি অপরাধ করে থাকে তাহলে হারামের ভিতরে শাস্তি অসুবিধা নেই কিন্তু বাইরে ধরেন অপরাধ করেছে আর তাকে ধরে নিয়ে আসা হলো কারণ মক্কা শহর তো অনেক বড় হয়ে গেছে হারামের মদিনা রাস্তাতে গেলে তারপরে তো অনেক দূর দূর পর্যন্ত চলে যাচ্ছে আজকাল জুমুম পর্যন্ত গেছে। তাহলে ওইসব এলাকায় হালাল এলাকাতে যদি অপরাধ করে তাহলে ওকে ধরে নিয়ে সে হারামের ভিতরে মসজিদ হারামের কাছে দণ্ডবিধান কায়ম করেছে এটা চলবে না কারণ সে বাইরে অপরাধ করেছে বুঝা গেছে আর একদল বলছেন না কোনোটাই চলবে না যুদ্ধ লড়াই হারাম করা হয়েছে অস্ত্র ধারণ করা হারাম করা হয়েছে আল্লাহর হারাম করার কারণে ক্যামত পর্যন্ত এই শহরটি হচ্ছে কোন গাছ কাটা যাবে না যে গাছ এমনিতে জন্মেছে কিন্তু আপনি যদি চাষ শুরু করেন আর নিজে চাষ করেছেন তাহলে কাটতে পারেন এখানকার ঘাস কাটা যাবে না घास नबी सल इन बाड़ी घर छोड़ा अनुमति चेहबी नाम एक मतलब हालाले कि তার পরের দিনও হারাম ওই দিনও সন্ধ্যাবেলা হারাম বিকালবেলা হারাম মক্কা বিজয় হয়ে গেছে ওরা সারেন্ডার করে দিয়েছে আর অস্ত্র ধারণ করা যায় নয় নবী করিম সাল্লা বলেছেন হারাম ছিল আল্লাহু শাহিদুল সুতরাং যারা হাজির রয়েছে আমার কথা উপস্থিত রয়েছে তারা অনুপস্থিত লোকদের কাছে এই বিধানটি যেন পৌঁছিয়ে দেয় আমিও তো রাজা আমার জন্য এক ঘন্টা হালাল কেন হবে না কেউ যদি কথা বা আমিও তো ভালো কিছু করতে চাই এখানে হকের জন্য লড়াই করতে চাই আমার জন্য কেন এক ঘন্টা হালাল হবে না কেউ যদি উযুক্তি পেশ করে হাদিস এসছে তোমাদের কাউকে অনুমতি দেননি যে তুমি লড়াই করে তাহলে তাফসির হেললোনের তিনটা পেলেন হ্যাঁ হালাল বললে দুই রকম তফসির আর হরুল বললে একরকম তাফসির আর কি শপথ করছেন এই শহরের কসমের পরে আর কসম করছি প্রত্যেক জন্মদাতার। ওয়ামাওয়ালাদ আর যাকে জন্ম দেয় যাকে জন্ম দেয় মানে যে জনক জন্মদাতা জন্মদাতারও কসম আর জাতকের কসম যাকে জন্ম দেওয়া হচ্ছে তারও কসমতা তা এই কসমটি সম্পর্কে দুটো তাসির রয়েছে বা দুটো মত রয়েছে ওয়ালেদ মানে একজন মানে না যেকোনো এটা হচ্ছে প্রশ্ন অলেদ মানে কি বললাম মানে কি জন্মদাতা পিতা নয় অলেদ মানে জন্মদাতা পিতা যেহেতু জন্মদাতা সেই জন্য পিতাকে অলেদ বলা এবার বুঝেছেন ওয়ালেদ মানে পিতা বলবেন না ওয়ালেদ মানে শাব্দিক অর্থ হচ্ছে ওয়ালাদা ইয়ালেদ মানে জন্ম দিল দিচ্ছে দেবে সেজন্য যখন হবে তখন শুধু বাবা কিন্তু ওয়ালেদ মানে জন্মদাতা জন্মদাতা বাপ এখানে একদল তফসিরকার বলছেন ওয়ালেদ বলতে প্রথম জন্মদাতাকে বোঝানো হয়েছে প্রথম জন্মদাতা মানুষকে আদম আলি ইসলাম সুতরাং তারা বলছেন যে এখানে ওয়ালেদ বলে আমি কসম করছি আল্লাহ বলছেন তোমাদের সবাই আমরা বনি আদম আমিও আদম সন্তান আপনার আদম সন্তান তাই না যখন আদম সন্তান তো এখানে ওয়ালেদ বলে কসম করা হয়েছে কার আদম আলি ইসাল্লামের ওমাওয়ালে মা মানের অর্থে রয়েছে কারণ মাটা। যারা মাকুল আকিল মানে যারা জ্ঞান বিশিষ্ট নয় রকম সৃষ্টি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় আর মানটা ব্যবহার হয় তো মন মানে কে মন মানে আর মা মানে কি এবার বুঝতে পারলেন মন মানে কে কে মানুষকে বলা যাবে হ্যাঁ ইনি কে আর কে বলা যাবে জিন কে বলা যাবে মানে তাহলে এখানে যদি শুধু মানুষ বোঝানো হয়ে থাকে তাহলে মা মানে মানের অর্থে রয়েছে আমি কসম করছি জন্মদাতা আদাম আলী ইসলামের আর। যাকে যাকে জন্ম দিয়েছেন মানে সমস্ত আদম সন্তানের কসম করছি তাহলে প্রত্যেক মানুষের আল্লাহ শপথ করছেন প্রত্যেক মানুষের আল্লাহ শপথ করছেন যে মানুষ চলে গেছে দুনিয়া থেকে আদম আলী ইসলামের পরে আর যারা বর্তমানে আছে কেমত পর্যন্ত যারা আসবে সকল মানুষের কসম আল্লাহ করছে হান আল্লাহ কত ব্যাপক কসম আল্লাহ দ্বিতীয় তার স্ত্রীর ব্যাপক হয়ে যাবে मायर अर्थे थकें कसम कर जन्म दिए व्यक्ति हक बस्तु हक जान्म दिए समस्त सृष्टिक सामिल हो जाए प्रत्येक जन्मदातार कसम और प्रत्येक जतक जन्मे अन्न किस तर कसम जो मानुष हो জিন হোক আর ফেরিস্তা হোক আর কোন পশু হোক পাখি হোক যে কিছু জীব হোক না কেন সমস্ত সেই জন্মদাতা সমস্ত কিছুর আল্লাহ কসম করছেন ও আলাদ কসম দুটো হইল কসম করার পরে কোনো কিছুর জন্য যেটা কসম করা হয় সেটা গত সপ্তাহে বলেছে সেটাকে বলা হয় জবাবে কাসম মানে যার জন্য কসম করলেন আপনি কসম করলেন কিসের জন্য মানুষকে সৃষ্টি করেছি এ কাবাদের দুটি অর্থ করা হয়েছে একটি সির শুধু আল্লামা সেটা হচ্ছে ইস্তিকামা কাবাদ মানে ফি আরবি অর্থাৎ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সুঠাম করে হ্যাঁ সুন্দর গঠনে সহজ ভাষায় বললে বুঝবেন না তাই না সুন্দর গঠনে সুন্দর সৃষ্টি অবয়ালে মানে হচ্ছে ইস্তিকামা সোজা করে যেমন সোজা না হয় যদি বাঁকা হইতো তো দেখতে কত খারাপ লাগতো তাই না যেই ভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এটা ব্যতিক্রম হইলে দেখতে খারাপ লাগবে লাগবে না লাগবে না জি জি চেহারাটা একটু বাঁকা শুধু দেখে পাগল পাগল মনে হচ্ছে মাসে আল্লাহ কিন্তু চেহারাটা আর চোখ গুলো একটু ফাঁকা হয়ে আছে সমস্ত সৌন্দর্য শেষ হয়ে গেছে আর দেখতে আপনাকে ভালো লাগবে না সুহান আল্লাহ কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে চিন্তা করুন সৃষ্টি করেছে মানুষ যখন দাঁড়ায় তাও সোজা বসে মাথা যেহেতু সব চাইতে সুন্দর অঙ্গ বা সব চাইতে শ্রেষ্ঠ অঙ্গ মাথা ওপরে হাতগুলি ওপরে আর তারপরে যে সব অঙ্গ প্রত্যঙ্গ এর চাইতে নিচের অঙ্গ চাইতে সেগুলি নিচে আপনার নিতম্ব নিচে নিচে আপনার রান নিচে আপনার পা নিচে না কিন্তু গরু ছাগল গরু ছাগলের মাথা আর পাছা সমান মাথায় হয়তো নিচে আছে খায় তো মাথা নিচে করে পাচা উঁচা হয়ে আছে মাথায় নিচে আর আপনি খাচ্ছেন তবু মাথা উঁচা কত সুন্দর গঠন দিয়েছে এই কথাগুলি লম্বা করে বলে সময় লম্বা হয়ে যায় শুধু এই সারা ইঙ্গিত করলাম বুঝার জন্য আল্লাহ করলাম এই সমর্থন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম গঠন দিয়ে বা অবয়বে ফি আহসান আল্লা সোজা করেছেন কত সুন্দর করে সোজা করেছেন যিনি কত সুন্দর সৃষ্টি কর্তাহ রা আলমিন এই তিরটা কিন্তু প্রসিদ্ধ না কোন বাংলা অনুবাদে আমি চার পাঁচটা অনুবাদ অনেক সময় দেখেনি সময় থাকলে চার পাঁচটা অনুবাদ দেখি যে দেখি শব্দটার বাংলা কি বলেছে আর বড় আপনি মুক্তি হয়েছে যে বসে আছেন ইন্টারনেটে বা গ্রুপে অথবা আপনি আপনি মনে করছেন আমি অনেক কিছু শিখে নিচ্ছি আমি ইসলামিক সেন্টারে খুব সিনিয়র ছাত্র খুব ছাত্র কথা বুঝতে হ্যাঁ হালাল রুজি আর তারপরে ডিউটি হচ্ছে পড়াশোনা করা অফিস আসলে পড়াশোনা করা নিজের সময় বের করতে বা সাথে পারলে পারলাম যদি সময় নাও বের করতে পারি অফিস আসলে পড়াশোনা সাথে আর কেউ কিছু বলবে না যে পড়াশোনা বিশেষ করে যে শব্দগুলির তরজমা বিভিন্ন রকম হইতে পারে বিভিন্ন রকম হইতে পারে আমার মোটামুটি একটা আইডিয়া আছে এই শব্দগুলির অর্থ বিভিন্ন ভাবে করা যেতে পারে শব্দটি একটি মুশকিল শব্দ সুতরাং এর তফসির দেখতে গিয়ে দেখলাম শেখেন রাহেম বলছেন কাবাদ মানে একটি অর্থ হচ্ছে সুন্দর গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে এই তফসিরটি বাংলায় কোনো তফসির দেখা যায় না দ্বিতীয় তফসিরটি বাংলাতে আপনি পাবেন যে কোনো অনুবাদ বিভিন্ন শব্দ দিয়ে কিন্তু প্রতি শব্দ সেগুলি একটি অর্থ বহন করে কি নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ মানে কষ্টের মধ্যে কাজের মধ্যে অথবা বড় কষ্ট কেলেশের মধ্যে এইভাবে তফসিল গুলি পাবেন আপনি এক কথাই মানস কালার সৃষ্টি করেছেন বড় কষ্ট কেলেশের মধ্যে মানুষ জীবন যাপন করবে এইভাবে পৃথিবীটা হচ্ছে কষ্টের জগৎ মেহনতের জগৎ পরিশ্রমের জগৎ কঠোর পরিশ্রমের জগৎ যে যত কঠোর পরিশ্রম করবে সে তত বেশি এগিয়ে যেতে পারবে সে তত বেশি জীবনে দিন দুনিয়ার ক্ষেত্রে সাইন করতে পারবে উন্নতি করতে পারবে সে জীবনে একটা দৃষ্টান্ত কয়েম করতে পারবে কথা ঠিক না ছাত্র জীবনে যে যত বেশি মেহনত করেছে তত বেশি তার সাবজেক্ট ভালো হয়েছে হয়নি সে মাত্রা ফল সাবজেক্ট প্রবাস জীবনে যে যেমন মেহনত পরিশ্রম করে তেমন সে পায় এগুলো তো ভালোই বুঝছেন কিন্তু দিনের বিষয়টি ধর্মের বিষয়টি বুঝছেন না অধিকাংশ মুসলিম দিনদারির ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে যে যেমন মেহনত করবে তেমন দুনিয়া আখেরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে এবং আল্লাহর কাছে মর্যাদা পান হবে না হবে না একজন লোক পাঁচ অফলাদ সে রাতে কমপক্ষে এক দুই ঘন্টা তাহ্জুদ পরে আর আপনি কোন রকম গিয়ে পাঁচ টাইমের জামাতটা ধরে নেয় আমিও পাঁচকতা নামাজি সেও পাঁচকতা নামাজি কি পার্থক্য একজন সলা আর আপনি নারিকেল বা ডাবের ওপর শুধু কামড়ি মারছেন আর বলছেন আমিও পাঁচাত্তর নামাজ পড়ি আর উনিও পড়েন কি পার্থক্য কত পার্থক্য চিন্তা করেন আপনি ঠিক আছে আর নামাজটা ঠিক আছে আখ চরিত্রে একেবারে নিচে নেমে গেছেন দীর্ঘদিন শিখলেন কিন্তু এখনো চরিত্র শিখলেন না চরিত্র শিখার প্রয়োজন রয়েছে আপনার আর লোক আপনার মতো আকিদাতে অত পাকা না হইলেও আকিরা বুঝে আকিদাতে ভুল ভ্রান্তি নাই। কিন্তু অত খুটি না জানেও না আর অস্বীকার যা আছে আমি মানি আল আলটাকে বলাই প্রাকৃতিক ভাবে ইসলামী আল্লাহ এবং রসুল যা বলেছে আমি মানি আমি শিখবিদারে বিশ্বাসী নয় আর তার ফরোজ অজেব ঠিক আছে হ্যাঁ মোটামুটি কিন্তু আপনার মত নফল কাজ হ্যাঁ ইসলামের খেদমত এগুলো তো করতে পারে কিন্তু আখলাক চরিত্র আপনি ইসলামের খেদমত করে আখলা হচ্ছে অনেকগুলি হাদিস হয়ে সবচেয়ে খাঁটি মমিন কামেল মমিন কে কে বেশি নফল পড়ে বেশি রোজা রাখে সোমবার হ্যাঁ না বেশি দান খাই করে যার চরিত্র তার কথা কাজ দ্বারা কেউ কষ্ট পায় না যে কোন অশ্লীল কথা বলে না সে অকথ্য ভাষা ব্যবহার করে না যার নোংরামি চরিত্র নেই না নোংরামি দেখে না নোংরামি শোনে না নোংরামি কথা বলে না মানুষকে কষ্ট দেয় না সে হচ্ছে ভালো মানুষ সমস্যা দাম মামে দিনের ক্ষেত্রে জিরো দাম ২০ বছর ৩০ বছর টাকা ইসলাম শিখে না মোটে এখনো বদা কি দেয় লোকজনকে নিয়ে বেদাত করছে বেদাতি তরী চলছে। ইসলামের ধার ধারে না সই আকিদার ধারে না সই আমলে ধার ধারে না বেশি কষ্ট করো যেই ফিল্ডে কষ্ট করবে সেই ফিল্ডে তুমি উন্নতি পারবে দিনের ক্ষেত্রে এলম আমলে কষ্ট করি সুতরাং তোমার রেজাল্ট ভালো হয়নি ফেল করেছো আখের হাতে এটা একটা হচ্ছে মানুষকে সৃষ্টি করেছি কষ্ট কেলেসের ভিতরে মানে মানুষের সৃষ্টির পদ্ধতি বা যে সিস্টেমটা আল্লাহ রবীন্দিন সেটা হচ্ছে মানুষের কষ্টের জীবন বিভিন্ন কষ্টের স্তর পার করে আসে মানুষ কষ্ট করতেই থাকে উত্থান পতন সবসময় উত্থান থাকে না সবসময় উন্নতি থাকে না সবসময় সুখ থাকে না বিভিন্ন কষ্টগুলি পার করে যেমন ঘাঁটিতে উঠতে হয় উঁচা জায়গায় যেতে হয় কষ্ট করতে হয় রকম হচ্ছে আমাদের অবস্থাটি সৃষ্টিগত অবস্থা এই মর্মে সালাফদের কি চুক্তি রয়েছে যেমন আবদুল আব্বাস রাজিয়া তালা আনহমা থেকে আর কয়েকজন তাবেই এই থেকে বর্ণিত রয়েছে ফি কবাদ মানে ফি মানে সৃষ্টির যে আল্লাহ রয়েছে সেই কষ্টগুলি আমরা একজন মানুষকে অজিক্রে মালি কেমন কষ্টের সাথে ভূমিষ্ঠ হলো মায়ের পেটে থাকলো আবার ভূমিষ্ঠ হইলো যে ভূমিষ্ঠ করছে সেও মাও কষ্ট করছে শিশুও কষ্ট করছে কখনো অসুস্থ কখনো কি অবস্থা ওয়ানি দাঁত গুলি যখন দাঁত ওই যে দুধের দাঁত যখন গজাচ্ছে অসুস্থ হয় তারপরে হয়ে দাঁত গুলি পড়ে দাঁত ভেঙে বলেছেন। তারপরে আরো প্রখ্যাত মুজাহিদ তবে ইমিন আবাস আমার ছাত্র তিনি বলছেন যে কষ্ট ক্লেশের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন মানে প্রথম নুৎফাক মানুষ কোথায় ছিল শুক্রবিন্দু বীর্য ছিল সোম্মা আল্লা তারপরে জমাট বাঁধার রক্ত হইল সোম্মা মুদগা তারপরে গোষ্ঠীর পিণ্ড হইলো সৃষ্টির যে সিস্টেম আল্লাহ রয়েছে তাতে বিভিন্ন স্তরে কষ্টের মাধ্যমে সে আসছে উন্নতি করছে তার গ্রোথ হচ্ছে বাড়ছে যেমন কোরআনে কিনা আল্লাহ বলেছেন যে হেমালাত হান মা তাকে পেটে গর্ভ করেছে বহন করেছে বড় কষ্টের সাথে মা কষ্ট করেছে বড় কষ্ট করেছে। আর সেই সময় খাবার কি ছিল নাভি দিয়ে খাবার যেত মাসিকের মায়ের রক্ত রক্তিক বন্ধ হয়েছে কারণ মাসিক হয়ে যদি রক্ত মাইনাস হয়ে যায় তাহলে রক্ত ছেলেকে দেবে কি করে তখন এখান দিয়ে রক্ত যাচ্ছে জি হ্যাঁ রক্ত যদি মুখ দিয়ে আপনাকে খেতে বলা হয় ভিষ্ঠ হওয়ার পরে মুশ জ্ঞান হয়েছে তুই খা রক্ত খা মায়ের রক্ত বাপের রক্ত হ্যাঁ এমনি রক্ত কিনে এনে দিচ্ছে আপনাকে হাসপাতালে খাবেন না খাবেন না আপনি রক্ত স্বল্পতা হইলে রক্ত চড়াইতে হচ্ছে না হয় কিন্তু একসময় আপনার নাবি দিয়ে রক্ত গেছে রক্ত কেন আল্লাহ তো খেতে দিতে পারতেন ইচ্ছা করলে মুফাস লিখেছেন সেখানে সামিন লিখছেন যে মানুষকে তো আল্লাহ মুখ দিয়ে খাইতে পারতেন মাতৃ গর্বে হ্যাঁ মুখ দিয়ে পানাহার করলে পেশাব পায়খানার প্রয়োজন হয়ে যেত যেটা মাতৃগর্মে অসম্ভব ছিল এমন ভাবে আপনার নাভি দিয়ে চলে গেছে এই রক্ত মায়ের রক্ত চুষেছেন আপনি চুষার পরে আর পেটে গিয়ে পেশাবার আকার ধারণ করেনি বরণ বিভিন্ন বাচ্চা হয়ে দুনিয়ায় চলে আসলেন সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ জি হ্যাঁ দশ মাস ধরে পেশাব নাই পায়খানা আর যখন ভূমিষ্ঠ হলো সেই দিন থেকে শুরু হলো পায়খানা একবারে কাপড় চুপড় সব খারাপ করে এখন কষ্ট করতে হবে দিন বাবা খাওয়াইলাম তোর বয়স এখন বিশ বাইশ বছর হয়ে গেছে তোকে মাধ্যমিক হচ্ছে মাধ্যমিক করেই দিছি। খুব বেশি এহসান করলে যা তোর নয় দিলাম যা তোকে কলেজ ইউনিভার্সিটিও পড়িয়ে দিলাম যা মাস্টার ডিগ্রিও করিয়ে দিলাম আর বেশি করাবো না যা এখন রোজি রোজগার হচ্ছে না কষ্ট করেন কষ্ট করেন জি কোনো বাপ চিরকাম খাওয়াইতে পারবেন আপনাকে করতে হবে আর যদি বাপ পরিত্যক্ত ধন রেখে যায় তাও সেখানে কষ্ট করতে হবে বিল্ডিং রেখে গেলে ভাড়া উঠাইতে হবে হ্যাঁ ওই বিরুদ্ধ কবর থেকে উঠে এসে আর তালাব কষ্টের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং রিজ রোজগার সন্ধান করতে কোথাও কোথাও সুবাহ একজন বাংলা মাসী সারা দুনিয়ার যে কোনো আনাচে কানাচে ছড়িয়ে গেছে এমন কোন দেশ নেই মনে হয় সেখানে ছাড়া কি জন্য আত্মীয় স্বজন আর পরিচিত আপন হাসান বলছেন আর বলছেন যে একজন মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে দুনিয়াতে বিভিন্ন সংকট পূর্ণ অবস্থা তৈরি হবে কখনো এখান থেকে রিস্ক ওখান থেকে টেনশন ওখান থেকে থেকে বিপদ সেগুলির সাথে কি করতে হচ্ছে যেন আপনাকে মোকাবেলা শব্দটি বলা কারণ থেকে কিন্তু আপনাকে এগুলির সম্মুখীন হতে হতে হচ্ছে সম্মুখীন হতে হচ্ছে আপনাকে এই কথা মোকাবেলা না বলে আর সেগুলির বিরুদ্ধে সংগ্রাম নয় সব কথা হচ্ছে নাস্তিকদের কথা বলবেন যে আমাদের সেগুলি সম্মুখীন হতে হচ্ছে বিপদ আপদের সম্মুখীন হচ্ছে আমরা আপনার চরিত্র খারাপ কারণ মা বন এর নষ্ট করেছেন আপনার স্ত্রী পালিয়ে গেল কালকে এক ভাই বলছে যে তিন চারটা ছেলে মেয়ে ছেড়ে ওই স্ত্রী ওই টিউশন মাস্টার সাথে পালিয়ে চলে গেছে সে বড় ছেলে সাবালক ছেলে ছেড়ে আর টিউশন মাস্টার বাড়িতে রেখে দিয়ে ও টিউশন মাস্টার সাথে পালিয়ে চলে গেছে এমনিতে হয়েছে আপনার চরিত্র আগে খারাপ আছে জি ভালো করে তলাশ করে দেখেন এমন বিপদ আসতেই পারে না দশ বিশ বছর পরেও ধরতে পারেও করবেন এগুলো হচ্ছে সাদায়া দুনিয়ার আজাব মরার পরে কবুর রাজাপ এইভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষের কার কথা বলা হয়েছে কাঁফের কথা বলে কাফের অবিশ্বাসী আল্লাহর প্রতি কিন্তু একজন মমিন অবশ্যই বিশ্বাস করে যে আমি আপনি যতই শক্তিশালী হয়ে যায় আর যতই বড় ক্ষমতাবান হয়ে যায় আমার উপর আল্লাহ রব আলমিন উড়িয়েছি রয়েছেন সর্বশক্তি মানুষের করা। টাকা পয়সা যে ফালতু কাজে উড়ায় পাপের কাজে উড়ায় আর অপচয় করে অপব্য করে এটাকে কি বলা হয় টাকা পয়সা উড়িয়ে দিল। সে অনেক টাকাই ইনকাম করলো কিন্তু টাকা পয়সা রাখতে পারলো না উড়িয়ে না বলিনা না। এই আহ্লাদ তো উড়িয়ে দেওয়া এখানে ধ্বংস করে দেওয়া আপনি ধ্বংস করলেন ধূমপান করছেন টাকা উড়িয়ে দিচ্ছেন আপনি ধ্বংস করছেন আপনি জর্দা খাচ্ছেন তামাক খাচ্ছেন খাচ্ছেন। পান আপনি এইরকমই মদ খাচ্ছেন আপনি সীমাহীন খরচ করছেন আপনি যে হ্যাঁ আপনি স্বর্ণের পাত্র ব্যবহার করছেন স্বর্ণের কুরসি ব্যবহার করছেন যেহেতু দুনিয়ার মধ্যে আপনি খুব ধনার্ডল পুঁজিপতি चरित्रह मल्ला दुनिया के बड़ई अहंकार करते दस कोटी टाइम खरच होती इत्यादि मल्लाबाद कतदिनते भोग कर भी अन्न लोके भोग करा क्यू तुम्हार आजब शुरू हो गब शुरू हो गए আল্লাহ দেখেনি যে কোথায় খরচ করলো কোথায় ভোগবিলাস করলো এক রাতে চরিত্রহীন লুচ্চারা বড় বড় পয়সাওয়ালা যারা চরিত্রহীন রয়েছে এক রাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় সাথে গায়িকার সাথে অমুকের সাথে তারা কি এটাই ভেবেছে চিন্তা করেছে আল্লাহ আহ তাকে কেউ দেখে না বা তাকে দেখে নেই অবশ্যই দেখেছে আল্লাহ যে আল্লাহ একটু বিবেক করো আল্লাহ হে মানুষ মানুষকে চিন্তা করতে আল্লাহ বলছেন মানুষকে কি আল্লাহ দুটো চক্ষু দেন নাই দুটো চক্ষু দিয়েছেন চক্ষু বড় নিয়ামত শরীরের মধ্যে যতগুলি অঙ্গ রয়েছে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত বরং সবচেয়ে বড় নিয়ামত আকলের পরে বিবেক বুদ্ধির পরে হিতাহিত জ্ঞান যে আপনি পাগল না আপনি সুস্থ মস্তিষ্কের আকল আকেল আপনি এই নিয়ামতের পরে চোখ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত কারণ চোখ দিয়ে ভালো কথা দেখে ভালো জিনিস দেখে অন্তরে ভালো কথা নামাইতে পারে তাই না আর এই চোখ দিয়ে যদি খারাপ কথা কাজ দেখেন আর সেটাকে অন্তরে না মান তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার খারাপ হয়ে যাবে কারণ অন্তরে খারাপ কথা নেমেছে চোখে দেখেছে যে চোখ অথবা কান দিয়ে মানুষ এলম হাসিল করে দুটো অঙ্গ দিয়ে দুটো অঙ্গ দিয়ে মত হয় চোখ দিয়ে নয় কান দিয়ে মন্দ বিদ্যা রাখে আর না হলে কান দিয়ে শুনে শোনার পর অন্তরের নামাই উপলব্ধি করে আর বুঝে জিনিসটা বুঝার পরে তখন মেমোরিতে এখানে স্টক করে যে যতটা পারে রাখে আর যে পারে না সে ভুলে যায় বা যতটা পারে না ভুলে যায় হচ্ছে মানুষের নলেজ হাসেল করা জ্ঞান অর্জনের উপায় আমরা যদি চোখ দিয়ে না দেখতাম বহু জিনিস সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারতাম না আমরা যদি কানে না শুনতাম তাহলে বহু ভালো কথা শুনতে পারতাম না এখন যে দিনের কথা চলছে শুনতে পারতেন তাই না তাই আল্লাহ রবেনা বলছেন নিয়ামত সম্পর্কে যে মানুষকে কি আমি দুটো চক্ষু দি নি ঢুকালেন আপনি এই জ্ঞানটাকে এই যে নিজের জ্ঞান চর্চা করবেন জ্ঞানকে যে মানুষকে বিতরণ করবেন জ্ঞানটা যে ব্যক্ত করবেন নিজের ভিতরের কথা প্রকাশ করবেন এর জন্য কি লাগবে বাকশক্তি আল্লাহ বলছেন যে ভিতরে নলেজ নেওয়ার জন্য চক্ষু দিয়েছি বড় নিয়ামত আর তারপরে সেটা ব্যক্ত প্রকাশ করার জন্য নিজের ভাব মনের কথা মানুষকে বুঝানোর জন্য তোমাকে জবান দিয়েছি লিসান শুধু যদি জিভা থাকতো তাহলে কাজ হইত না জিভার সাথে যে ঠোঁট আজকে বড় নিয়ম এই জন্য যারা হুরুফের বিভিন্ন তখন ঠোঁট ফাঁক করতে হয় হ্যাঁ আর কোনটা বেরো হয় তখন ঠোঁটটাকে চিপে ধরতে হয় মিম ঠিক না ফা তা দেখেন তা ফাঁক হয়ে গেল ঠিক না দুটো সাফাত আল্লাহর কত বড় নিয়ামঠ তাছাড়াও এই ঠোঁট যদি না থাকতো ঠোঁট কাটা দেখতে কত যে বৃষ্টি লাগতো যাতে ফর্ষা হন মরুচি দেখতে আপনাকে খারাপ লাগতো রাস্তা দেখাই নাই নজন মানে তারিখ একটি সাধারণত বাংলা অনুবাদ গুলিতে পাবেন আপনি যে আমি দুটো কি করেছি রাস্তা দেখেছি রাস্তা দুটো কি কি তারিকুল খেয়ের অসের ভালো রাস্তা আর মন্দ রাস্তা ভালো রাস্তা আর মন্দ রাস্তা এই দুটো রাস্তা আল্লাহ দেখে আল্লাহ দিয়েছেন যাতে অনেক বিষয়ে শুধু দেখাতে বিষয়গুলি আর ফারায়ের বিষয়গুলি ওই ছাড়া চলবে না এই সরিয়তি বিষয়গুলি যেগুলো কিন্তু বহু বিষয় রয়েছে যে বিষয়গুলি আমরা এমনকি ইমানের বিষয়টিও আমরা আকল বিবেক দিয়ে উপলব্ধি করতে পারি আমার রব আছে আমার মালিক আছেন তো এই যে আল্লাহ আক্ত আকের মাধ্যমে আমরা কি করছি কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারছি পারি না জি হ্যাঁ কেমন আছেন ভাই কথাটা ভালো না মন্দ আর যদি বলেন তোর বাপের খায় হ্যাঁ তাহলে কোন দলিল করান আয়াত লাগবে হাদিস লাগবে এ বিবেক যথেষ্ট বিবেক ফা করার জন্য যথেষ্ট আপনি ভালো কথা বলেন বুঝতে পারছেন না যেগুলো আপনি বিবেচনা করতে পারেন না ওগুলোতে আল্লাহ গাইড করার জন্য দিক জন্য ওহি পুরাণ এবং করেছেন আমি আর রসুল পাড়িয়েছেন হাদাই নাহ্নাজ পাঁচ সালা তাদের করতে হবে সতর রাকাত ফরুজ রমজান মাসের সিয়াম ড়াল হারাম আকল দিয়ে বোঝা যাবে না যদিও আকল দিয়ে অনেকটা বোঝা যাবে যে এগুলিতে যেহেতু ক্ষতি রয়েছে এটাতে উপকার আছে সুতরা কিন্তু তারপর সূক্ষভাবে বোঝা সম্ভব না। তখন আল্লাহ এগুলোকে স্পষ্ট করে দিয়েছেন জি হ্যাঁ ওয়াদাই না কি দিয়ে দিয়ে আর বাকি সমস্ত ক্ষেত্রে আমাদেরকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছেন সতর্ক করেছেন মন্দ পথ থেকে আর উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন ভালো পথে চলার জন্য ইমান এবং নেমের জন্য ওয়াহাদ দ্বিতীয় তফসির শুনে এলাকা আছে আর একবার যেখানে উঁচা বাংলাদেশের জমির মধ্যে যেটা উঁচা জায়গা ধরেন আপনার ডিস্ট্রিক্ট ওইটা হচ্ছে বরিন্দ এলাকা যেখানে বান বন্যা উঠে না বোঝা গেছে কিনা সৌদি আরবের মধ্যে সবচেয়ে উঁচা এলাকা হচ্ছে রিয়াজ কাসিমা রিয়াজ কাসিম সুতরাং এবং সমস্ত আরব জগতের মধ্যে উঁচা এলাকা হচ্ছে খুব উঁচা এলাকা জি যে এলাকা থেকে ফিতনা হবে নবী করিবাহ বলেছেন সেটাকে নজরুল ইরাক বলা হয়েছে সেটা নাজদুল হেজাজ নয় জি আরব যে मक्काउद्दीन आरोब के बुझाना दिख तला वास्तव प्रमाण कर फेतना गुलिदार फेतना हक और लड़ाई फेतना हक और मुस्लिम जरूर ध्वस हम সবগুলো কিন্তু এরাক থেকে হয়েছে বাগদাদের পতন ঘটার মাধ্যমে সবচেয়ে মুসলিম জাতীয় ক্ষতিগ্রস্ত হয়েছে আর বর্তমান যুগে সাদ্দাম কিভাবে বরবাদ করলো এই এরাক হ্যাঁ তারপরে রাফেজি শিয়ারা কি করেছে সেখানে এখন বর্তমানে কিজুল অত্যাচার চলছে আহলে সন্ন্যতের ওপর তারপরে আপনার যত ফিতনা হয়েছে যতগুলো থেকে কুফা থেকে এইভাবে যতগুলি বাতেল ফিরকা বেরিয়েছে সব দেখবেন সবগুলো উৎস হচ্ছে এরাক না হলে ভারত ভালো কৃষ্ণ এরাক না হলে ভারত এরাক থেকে গেছে আর তারপরে ভারতে গিয়ে সেটা উন্নতি করছে মানুষ হয়েছে আর সেটা বেশি করে কবুল করেছে সমস্ত সিঁড়ি বিদার চলে গেছে বাংলায় মানে তাহলে উঁচা আর শরীরের উঁচা জায়গার মধ্যে একটি উঁচা জায়গা হচ্ছে স্তন বক্ষ তো এখানে মহিলাদের স্তন কে বোঝানো হয়েছে অর্থাৎ হে মানুষ তোমাকে যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করি ও হাদাই না হাজি তখন সেই শিশুকে যে এখনই জন্ম নবজাত শিশু নবজাত সন্তান তাকে আমি রাস্তা দুটো থাকে যে ওখানে মুখ দিলেই চুষবো মুখ দিলেই চুষবো যেমনই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে পড়ে একটু পরিষ্কার করে মা যখন কোলে ধরে তখন কি করে চুষতে শুরু করে এটা বাচ্চাকে কে শিখাইলো কে তালিম দিয়েছে ওর মা বলেছে আর ও বুঝেছে যে তুই এখন চুষ এখান থেকে দুধ বেরোবে প্রত্যেককে আল্লাহ এলাম করেন যে তুই এখানে চুষ দে তাহলে দুধ বের হয়ে আসবে আর তোর খাবার ব্যবস্থা আর পানির ব্যবস্থা হবে আল্লাহ ওয়াহাদাহু নাজ আল্লাহ রব্বরে ফালাকাল আকাবাহ আমি প্রচুর ধন সম্পদ কি করেছি উড়িয়েছি প্রচুর ধন সম্পদ উড়িয়েছি আর জীবনে কোটি কোটি টাকা ইনকাম করেছি আর যে কত যে উড়িয়েছি হিসাব নাই কত টাকা উড়িয়েছি বলে বলেন আর কাফের চরিত্রে যারা এর উপরে গর্ব করে একজন মুসলিম কখনো গর্ব করবে না আল্লাহ মতো ব্যয় করতাম আল্লাহর দিনকে শক্তিশালী করার ব্যয় করতাম তাহলে কত না ভালো হইতো হইতো না হইতো না কোটি কোটি টাকার আপনি পটাখা ফুড়াবেন আর গর্ব করবেন যে এত টাকা ব্যয় করেছি এত টাকা ব্যয় হয়েছে এটা কোন কাজ হইল নাকি বরং যদি আপনি ইসলামের খেদ মতো টাকাটা ব্যয় করতেন তো অনেক কিছু বলে কি আমি দেখো টাকা তো যে দুর্গম ঘাটি যেখানে প্রবেশ করা উচিত ছিল সেখানে ঢোকনি তুমি আল্লাহ মানে না আর ইত মানে প্রবেশ করা কি করা ঝুকি নিয়ে প্রবেশ করা কষ্টের সাথে প্রবেশ করা মুশকিল একটু কষ্ট লাগে এর উদাহরণ দিয়েছেন তফসিরকার এই সুরা তফসির করতে গিয়ে যে আপনার সামনে দুটো রাস্তা আসলো একটা রাস্তায় পাহাড়ের দিকে উঠছে পাহাড়ের গিরিতে যাচ্ছে আর এবার উঁচা হয়ে চলে যাচ্ছে কষ্ট লাগছে বড়ই কষ্ট লাগছে এক তো পাহাড় আপনার এই আপনার গিরিপথ আপনাকে চলতে হচ্ছে কষ্ট আর একটা রাস্তা পাহাড়ের সাইড দিয়ে নিচে নেমে গেছে ঢালু রাস্তা নিচে নেমে গেছে চলতে কত সহজ হাটা লাগবে না হ্যাঁ পরিশ্রম লাগবে না এমনি পা উঠবে এমনিতে পাউডবে তাই না সহজে যেতে চান সেটা জাহান্ন আর জান্নাতে গেলে এই যে আকাবাই বাই হবে গিরি পথে একটু কষ্ট করে উঠতে হবে জি হ্যাঁ এই কথাই ব্যক্ত করেছে রসুল উল্লা সাল্লাহ আর এক হাদিস এই হাদিস দিয়ে আয়সিল করা যেতে জানাছে জাহান্নমকে ঘিরে দেওয়া জান্নাতকে ঘিরে দা হয়েছে বা ঢেকে হয়েছে বিল মাকারে কষ্টদায়ক বস্তু দিয়ে যেমন ভালো ফুল তুললে কাঁটাতে হাত ঢুকাইতে হয় ঝুঁকি নিতে হয় ঠিক একই তৌহিদবাদী হইতে হবে বড়ই কুন্ঠাসা হয়ে বাস করছেন বড়ই আপনি একঘরে করে দিয়েছেন আপনাকে কষ্ট হচ্ছে আপনার যে এই গিরি পথে আপনাকে ঢুকতে হবে তৌহিদের পথে সন্ন্যার পথে ঢুকতে হবে আপনাকে কষ্ট করতে হবে জি হ্যাঁ টাকা পয়সা বাই করতে হবে মায়া লাগছে টাকার উপর আমার ছেলে মেয়ের দরকার আছে তারপর আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে আকর্ষণীয় বস্তু দিয়ে নবী করিম সাল্লা আকর্ষণীয় বস্তু জি খুন করলেই জাহান্নাম তাই না ভারী দলে গেলে জাহান সম্ভাবনা বেশি কারণ ভারী দল সবসময় জাহান নামে না বড় দলে সবাই ইনকিল আপনি বড় দলে ভালো লাগছে ঠিক ওই রকমই জি হ্যাঁ জেনার রাস্তা সহজ বিয়ে করে এত দায়িত্ব ভরণ পোষণ বাড়ি ঘর এই সেই ছেলে মেয়ে হবে ও সব দরকার নেই লিভ টুগেদার পশ্চিমা সভ্যতা তাই না জি হ্যাঁ আর চেখে বেড়া স্বাদ চেখে বেড়াল এখানে চেখে বেড়াচ্ছে এটা হালাল ওইটা হারাম খুব কষ্ট ওইটা কিন্তু পানিও খাবো জুসও খাবো মদও খাবো খুব সহজ ঝার্নামে যাওয়া সহজ এই রুজি হালাল ওইটা হারাম বড় কষ্ট আর হালাল রুজিতে কয়েকদিনে বড় লোক হবো হালাল হারাম সব খুব সহজ খুব সহজ সুদ ঘুষ বেমানি আত্মসা চুরিও করছে না বেতন করলে হবে না বাই করে অপচয় অপব্য করে হারাম কাজে খরচ করে পাপের কাজে খরচ করে কিন্তু এই দুর্গম গিরিপথে প্রবেশ করে নেই অমাদ রাখাম আকাবা এই দুর্গম গিরিপথ কি জি গিরিপথ বলা হয় দুই দিক থেকে পাহাড় চেপে আর পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা কষ্টের সাথে উঠতে হচ্ছে এই পাহাড়ি রাস্তা এইরকম রাস্তায় চলতে কষ্ট লাগে এই ইসলামের গিরিপথে ঢুকতে হবে কি সেগুলি আল্লাহ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এগুলি দিয়ে বাকিগুলিকে বুঝিয়ে দেওয়া হয়েছে জনকল্যাণ মূলক কাজে খরচ করা ইসলামের খেদমতে খরচ করা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা ফাক্কোর কিতো দাস স্বাধীন করা গোলাম আজাদ করা দাস দাসী আজাদ করা কিতো দাস আজাদ করার যুগ এখন নেই যদি থাকতো তাহলে কিতো দাস আজাদ করলে নিস মুসলাত যেই ব্যক্তি একজন গোলাম আজাদ করবে বা একজন দাসীকে স্বাধীন করবে আর আল্লাহবাদি ছেড়ে দেবে সেই ব্যক্তির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে আল্লাহ স্বাধীন আজাদ করে দেবেন ওই গোলামের অঙ্গগুলির বিনিময়ে আগুন থেকে আজাদ করে দেবেন স্বাধীন করে মুক্ত করে দেবেন সজিল সেই হাদিস তারা প্রমাণিত গোলামের যুগ থাকলে গোলামের যুগ না তাহলে এই আয়াতের আর ক্ষেত্র আছে সেই ক্ষেত্রটি হচ্ছে যারা নির্যাতিত মুজলুম বন্দী খরচ করেন ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করেন জি হ্যাঁ এটা বড় সবের কাজ এর মাধ্যমে আপনি জান্নাত পাবেন আপনার অঙ্গ প্রতির আগুন থেকে মুক্ত হবে সুতরাং এই আয়াতের ক্ষেত্র মনে রাখবেন করা খাদ্য দেওয়া দুর্ভিক্ষের দিনে আছে না জন মানে খিদা আর মাজা আতুন থেকে ওর মানে হচ্ছে দুর্ভিক্ষ মানে সবাই খিদাই গোটা দেশ গোটা অঞ্চল খিদাই খিদাই খাবারের ব্যবস্থা নেই এটা কিনা দুর্ভিক্ষ বলা হয় তো এখানে মাছ খাবার দুর্ভিক্ষকে বোঝানো হয়েছে অথবা বিশেষ করে খাদ্য দান করা অভাবীদেরকে কখন বাজার কাছে খাবার নেইমিন এমন দিনে যে দিনটি হচ্ছে যে মাছ গাওয়া দিন দুর্ভিক্ষের কালে মানুষকে খাবারের ব্যবস্থা দওয়া পানির ব্যবস্থা দেওয়া টাকা পয়সা দান খায়াত করা এটা বড়ই সবের কাজ শুধু জাকাত দিয়ে সারলে হবে না এথিম আনক্রাবা আর এইরকমই খাওয়াইতে হবে কাকে আত্মীয় এথিমদেরকে যেকোনো এথিম কে খাওয়াইলে সব কিন্তু বিশেষ করে আত্মীয় সজন যদি এতিম হয় আ ভাই ভাতি যা তারপরে আপনার ভাগ্নে ভাগ্নি এইরকম নিজের বংশের তাহলে দ্বিগুণ সব পাবেন আত্মীয়তা সম্পর্কে সব আর সব পাবেন দরিদ্র কে অন্নদান করল এগুলা হচ্ছে দুর্গম গিরি পথ ইসলামের এমন মিসকিন যা মাত্রাবা যে মাটিওয়ালা এর মানে কি মানে ধুলোধূসরিত মাটিতে মিশে গেছে নিঃশ জি যার কাছে ধুলো ছাড়ার কিছু নেই ধুলোটাই ফিরি পাবে হয়তো একটা পয়সা নেই ভিটে মাটিও নেই খাবার ব্যবস্থা নেই কাপড়ের ব্যবস্থা নেই এইরকম লোক এক কথায় সর্বহারা घाटी ढुकले मूल विषय अत पर जानी दुर्गम घाटी प्रवेश कर लो से जान ममिन अंतर्भुक्त है इमान छयटी रुकु मन रखें सबग जान ठीक थे शिक्षमुक्त होते तौहि जी हाँ অন্য কেউ ধৈর্যের উপদেশ দান করেন ধৈর্য হচ্ছে তিন প্রকারের জানা আছে কারো জি আল্লাহর সন্তুষ্টি আনুগত্য নেকির কাজের উপর অটল থাকা ধৈর্য ধারণ করা গুণার কাজ থেকে পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আর আর অসন্তোষজন কষ্টদায়ক তকদির যে দুর্ভাগ্য যেগুলি আসছে সেগুলির ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এই তিনটি ধৈর্য হচ্ছে পুরো ইসলাম। এবং একে অপরকে দয়ার মায়ার উপদেশ দান করবে। নিজেও মায়া করবেন আর অন্য কেউ মায়ের জন্য উপদেশ দান করবে আজান হয়ে যাচ্ছে উলায়ক আহম আসাহ উলায়ক আসাব এরাই হচ্ছে ডানপন্থী মানে সৌভাগ্যবান तर आगुन अर्थात अवरुद्ध थे आगुने जान नाम से बंद कर থাকবে আর ভিতরে তারা জ্বলতে থাকবে না আল্লাহ করেন এবং আমাদের গু